সম্মানিত উপস্থিতি আল্লাহ বলছেন যখন আল্লাহ রহমিন তাকে সম্মান এবং নিয়ামত দেওয়ার মাধ্যমে যখন পরীক্ষা করেন তখন ওই মানুষেরা বলে আক্রমান আল্লাহ আমাকে সম্মানিত করেছেন পক্ষ থেকে পরীক্ষা এটা বুঝতে পারে না তখন সে নিজেকে মনে করে যে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন পরীক্ষা হিসেবে নেয় না আল্লাহ তাকে এগুলো আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে দিনের কাজে ব্যয় করতে হবে এটা সে মনে করে না সে মনে করে যে আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছেন সম্মানিত করেছেন হতাশাগ্রস্ত করে সম্মানিত উপস্থিতি আল্লাহ আব্রাহ্মিনের এই পরীক্ষাগুলো দুনিয়ার মানুষের সামনে একের পর এক আসবেই একের পর এক আসবেই তাই রসুল বলছেন যারা এগুলোকে পরীক্ষা মনে করতে না পারবে সে ব্যক্তি তার দিনকে দুনিয়ার সামান্য তুচ্ছ জিনিসের কাছে বিক্রি করে দিবে শেষ পর্যন্ত বেইমান হয়ে মারা যাবে আমাদের মধ্যে অসংখ্য অবনীত পরীক্ষা চলছে রসুল বলছেন ফাইনাহ जीवित इतने जो परीक्षा गत सप्ताह सामने कत मतबाद कत मतदर्श कत दल दले जाब আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি কিন্তু আমরা কখনো খুঁজতে যাই না যে এই বিভ্রান্তের নিরসন আতবিরোধ দেখতে পারবে বিষয়ের মধ্যে মতবিরোধ কোন মতানৈক্য কোনো মত পার্থক্য কোন ই দেখতে পারবে তখন এবং তার সন্নার দিকে ফিরে যাও তাহলে সব সমস্যার নিরসন হয়ে যাবে সমস্যা দুর্বৃত হয়ে যাবে রসুল বলেছেন তোমাদের কাছে আমি দুইটা জিনিস রেখে গেলাম দুইটা জিনিস রেখে গেলাম এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথপ্রষ্ট হবেনা আর একটা হলো ক্লিয়ার করে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন তারপরে কেন আমরা কোরআন এবং রসুল সাল্লামের এই সন্নাকে ছেড়ে দিয়ে আমরা মানুষের তৈরি করা মন বিভিন্ন আমল বিভিন্ন মশালা বিভিন্ন বক্তব্য সেগুলোকে আমরা গ্রহণ করছি কেন